আবু হুরাই তালন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ ও তার রসুলের প্রতি যে ইমান আনল সালাত আদায় করল এবং রমজানের সিয়াম পালন করল সে আল্লাহর পথে জিহাদ করুক কিংবা সেও জন্মভূমিতে বসে থাকুক তাকে জান্নাতে প্রবেশ করিয়া দেয়া আল্লাহর দায়িত্ব হয়ে যায় সাহাবিগণ বললেন হে আল্লাহ রসুল আমরা কি লোকদের এ সুসংবাদ পৌঁছে দেব না তিনি বললেন আল্লাহর পথে জিহাদীদের জন্য আল্লাহ আল্লাহতালা জান্নাতে একশোটি মর্যাদার স্তর প্রস্তুত রেখেছেন দুটি স্তরের ব্যবধান আসমান ও জমিনের দূরত্বের সমান তোমরা আল্লাহর নিকট চাইলে ফেরদৌস চাইবে কেননা এটাই হলো সবচেয়ে উত্তম ও সর্বোচ্চ জান্নাত আমার মনে হয় রসলিল্লা সাল্ল সাল্লাম এও বলেছেন এর উপরে রয়েছে আরশে রহমান আর সেখান থেকে জান্নাতের নহরসমূহ প্রবাহিত হচ্ছে মোহাম্মদ ইবনু ফুলাই রহমতুল্লা তার পিতা পিতার সূত্রে নিঃসন্দেহে বলেন এর উপর রয়েছে আরশে রহমান